আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمدوহু ওয়া نصলি আলা রাসূলিহিল करीम। আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা আবুহানা রব্বিহ। ক্যাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়া আল সালাম দিকে আসক্ত হয়ে গিয়েছিলহা ওহাম্মা বিহা এবং ইউসুফ আলী ইসালামও তার দিকে আসক্ত হয়ে যেতেন যদি না দেখতে পেতেন তার প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট দলিল প্রমাণ আল্লাপাক বুরহান বলেছেন তাহলে এখানে আল্লাহ আকরবুল্লা আলমিন জুলেখার কথা তো বলেছেন যে সে আসক্ত হয়ে পড়েছিল ইউসুফ আলী সালামের ওপর কিন্তু ইউসুফ আলি সালাম এই যৌবনকালে আসক্ত হয়ে পড়তেন এবং তার পদস্খলন ঘটত যদি আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো দলিল প্রমাণ অকাট্য যা তাকে দেখানো হয়েছিলো সেই সময় আল্লাহ যদি না দেখাতেন এটা আসে ইমানি চেতনাও হইতে পারে অথবা অন্য কোনো বস্তু হইতে পারে ইমানি চেতনায় মানুষ যে সত্যিকার অর্থে যে মমিন হয় এমন কিছু দেখেই যাতে সে গোনা থেকে বেঁচে থাকতে পারে এইরকম আল্লাহ কিছু দেখিয়েছিলেন কিন্তু এক শ্রেণীর তাফসির গার্গুন যে উল্লেখ করেছেন যে সেই সময় ইউসুফ আলি সালামকে তার বাবা ইয়াকুব আলি সালামের ছবি দেখানো হয়েছিল এর কোনো সহি সনদে প্রমাণ পাওয়া যায় না আল্লাহ পাক তারপরে বলছেন কাজা আলী কালিনাসন হসু আল ফাহশা এইভাবে আমি চেয়েছিলাম যে ইউসুফ থেকে গনহাকে এবং অশ্লীল কাজ নির্লজ্জতাকে আমি দূরে রাখব। ইউসুফ আলি সালামকে গোনহার কাছে আমি যেতে দেব না এবং নির্লজ্জতা থেকে অশ্লীল কাজ থেকে দূরে মুখলাসিন ইনাহিনে তিনি ছিলেন আমার বিশুদ্ধ হৃদয় সম্পন্নপাক বিশুদ্ধ পাক পবিত্র অন্তর দিয়েছিলেন কামি সাহমিন ও আলফাইয়া সৈয়দ আহ আলবাবাহ মান আহ কাসু আন ইয়ুসানা আজাবন আলিম আল্লাপাক বলছেন যে যখন দরজা বন্ধ করে দিল এবং ডাকলো ওস্তাবাকাল বাপ তখন উভয় দরজার দিকে দৌড় দিল ইউসুফ আলহ সালাম প্রথম দৌড় দিলেন যে দরজা খুলে বাইরে আমি পালিয়ে যাব ওয়াকাদ্দ খামি সহমিন্দবর তখন জা তার পেছন থেকে তার জামা ছিঁড়ে ফেললো ওয়াল ফায়াসাই দহালাদ আল বাব আর দরজার কাছে যেতেই তার মনিবকে অর্থাৎ তার স্বামীকে দেখতে পেলো দুজনেই দেখতে পেল। দরজার কাছে যে জোলেখার স্বামী এসে উপস্থিত হয়ে গেছে সে স্বামী স্বামী বাড়িতে চলে এসছে তখন কথা সে পরিবর্তন করে দিয়ে বলছে যে মা যাও তার শাস্তি কি হইতে পারে যেই ব্যক্তি তোমার পরিবারের সাথে অসত উদ্দেশ্য রাখে। সে আমার গায়ে হাত দিতে এসছিল সুতরাং এর শাস্তি কি হইতে পারে বলতো দেখি ইল্লা ইস জানা ও আজাবন আলিম হয়তো তার শাস্তি হবে যে তাকে কারাগারে বন্ধ করা হবে আও আজাবন আলিম অথবা তাকে কোনো বড় শাস্তি দিতে হবে আল্লাহাক তারপর এরশাদ করছেন যে কালা হেয়া রাওয়া দতী আন্নাফসি ও শাহেদা শাহেদিন ফসাদ ওহমিন ইউসুফ আল ইসলাম তখন নিজের যে দোষমুক্ত ছিলেন নিজে যে নির্দোষী ছিলেন এ কথা প্রমাণ করার জন্য বললেন আর হক কথা প্রকাশ করা আবশ্যক যেখানে এই রকমের প্রয়োজন রয়েছে তিনি বললেন যে হেয়া রাওয়া দতী আন্নাফসি সেই তো আমার ওপর অসৎ উদ্দেশ্য করেছে से भूलबार चेष्टा कर शाहेदा शाहेद मीन आहलिहा ही को जन व्यक्ति जाके आल्ला केक्षी से ही व्यक्ति फैसला दिल कि फैसला दिल इनकानिजाम कबलिन देखो जामा सामने दिक्कत छिड़ा अचे ना पेचन दिक्कत छिड़ा आदि सामने दिक्कत छिड़ा थे तो जानते यूसुफ अलीमाम दोष रे जदि तारमिज जामा কুদ্দামিন কবুর সামনের দিক থেকে ছেড়া থাকে ফাসাদাকাত আকাদ তাহলে জোলেখা সত্য কথা বলেছে যে তার গায়ে হাত দিতে গিয়েছিল অসত উদ্দেশ্য করেছিল এ ইউসুফ ওয়াহ মিন আল কাজে আর ইউসুফ হচ্ছে মিথ্যাবাদী ওয়াইন কানা আকামিজ ও কুদ্দামিন্দুবর ফাঁকা জাবাত ওয়াহ মিনা সাদে কিন আর তার জামা যদি পেছন থেকে ছেড়া থাকে তাহলে ফাকাজাবাত জাবাদ ও জোলেখা মিথ্যা বলেছে ওয়াহ মিনা সাদে কিন আর ইউসুফ হচ্ছে সত্যবাদীদের অন্তর্ভুক্ত ফালাম্মারা আকামিস ও কুদ্দামিন্দুবোর যখন দেখল যে জামা ইউসুফ আলী সাল্লামের পেছন থেকে ছিঁড়ে আছে তার মানে তিনি পালাতে শুরু করেছিলেন আর পিছন থেকে সে জামা ধরে টান দিয়েছিল আর যার কারণে এই জামা ছিঁড়ে গিয়েছিল কালা ইন্নাহ মিনকে কন্যা ইন্নাকইদে কন্যা আদিম তখন এই জলেখার স্বামী বলল যে দেখো এগুলি হচ্ছে নারী জাতির চক্রান্ত ইন্নাহ মিনকাই দে কন্যা তাহলে এই কালা অর্থাৎ এই স্বামী জলেখার স্বামী বলেছিল इन्ना हमिन कैदी कन्ना यी हे तुम्हारे मत जो नारी रे ते चक्री आल्ला पा कथा नई एक श्रेणी लोकने वे आल्ला पाक इन्ना हमिन कैदी कन्ना यी हमारी जी चक्रान इन्ना कैदा कन्ना आजिम और नारी जतर कूटकौशल बड़ी कठिन और ये नारी जर ओपर दोषारोप करी जी हिसाब तर मध्य कूटकौशल रेच मध्य बड़ो षड़जंत्र चक्रांतर जाल रही है एक कथा ठीक नए बर कथाटी জোলেখার স্বামী যে আজিজ মেসর অর্থমন্ত্রী সেই বলেছিল তার স্ত্রীকে সম্বোধন করে আর অন্য অন্য স্ত্রীদের সম্পর্কে অন্য মহিলাদের সম্পর্কে সে বলেনি বরং তার স্ত্রী সম্পর্কে বলেছিল যে দেখো তোমাদের এই হচ্ছে কূটকৌশল আর তুমি এই মিথ্যা কথা বলে তুমি নিজেকে বাঁচাতে চাইছো ইন না কে দেখুন নাজিম নিঃসন্দেহে তোমাদের কূটকৌশল হচ্ছে বড়ই কঠিন তারপরে ব্যবহারটি যেন মীমাংসা হয়ে যায় আর ভিতরেই গোপনীয় থেকে যায় সেজন্য সেই আজিজ মেসের বললো যে ইউসুফ হে ইউসুফ ইউসুফ অর্থাৎ হে ইউসুফ আর হাজা এই ব্যাপারটিকে তুমি উপেক্ষা করো বাদ দাও ফেরিলে জাম্বিক পক্ষান্তরে স্ত্রী জোরেখাকে বললো যে দেখো তুমি ভুল করেছো তুমি অসৎ উদ্দেশ্য করেছো তুমি তোমার গুণার জন্য মাফ চাও না কে কোন তে মিনাল খাত ইন আর তুমি হচ্ছ অপরাধী তুমি হচ্ছ প্রকৃত অপরাধী তিনি একজন চাকর কৃতদাস আর তার মালিক হচ্ছে আজিজ মিসর মিশরের অধিপতি মিশরের অর্থমন্ত্রী আর এই অর্থমন্ত্রীর স্ত্রী ইউসুফের মতো কীতু দাসের জন্য পাগল হয়ে গেছে এটা আশ্চর্য কথা চাকর নকরের জন্য কেউ পাগল হয় এর উপর আশ্চর্য হওয়া স্বাভাবিক এরা তখন এগুলি আলোচনা সমালোচনা করা শুরু করলো ওয়াকালা নিঃস্বতন ফিল্মা দিই না শহরের বেশ কিছু মহিলারা বললো ইমরাতুল আজিজ মিসরের যে আজিজ মিশরের যে অধিপতি তার বিবি তোরাবেদ ফাতাহে তার নিজের কিতু দাসকে ভোলাবার চেষ্টা করেছে কীতু দাসকে আকৃষ্ট করার চেষ্টা করেছে এবং তার ওপর সে आकृष्ट हो पड़े कगाफा हुब्बाद पागल कर फे हाफिदीन निस्संदेह महिला जोलेखा के प्रकाश्य भ्रांतिपत सामियाहन्ना وتت هنا متكاء وأاطت كل واحدة من هنا السكين وقالت خرج عليه هنا فلمما رأينه أكبرنا قدعنا عيد هنا وقلناها شال اللا ما هذا وشر إن هذا إلا ملك كيم جخن زلك شنت بلو جي أيمهل ر شهرريل عمر شبركقال تنا شمل لا بستر اب أمر پر دشه ك آطخن شيء اتي خللون كل আর সেই ছলনা ছিল যে এই মহিলাদেরকে বাড়িতে দাওয়াত করলো তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করলো তাদের জন্য ফলের ব্যবস্থা করলো আর প্রত্যেক হাতে একটা করে চাকু দিয়ে দিলো এই চাকু দিয়ে নিজে নিজে সেলফ সার্ভিস করে ফল কেটে খাবে আল্লাহা বলছেন ফালাম্মা সামিয়াত বেমাকারিহীন না তাদের এই চক্রান্ত সম্পর্কে যখন জানতে পারল জলেই আর সালাত এলইহীন না তখন ওই সব মহিলাদেরকে ডেকে পাঠালো যে তোমাদের দাওয়াত রয়েছে কাজিজ মিশর বাড়িতে ও আদাত লাহ মুাকা এবং তাদের প্রত্যেকের জন্য প্রস্তুত করল হেলানা দেওয়ার ব্যবস্থা যাতে করে আসনে হেলান দিতে পারে এই ব্যবস্থা করলো আতাত করল্লা হেদাত সিকা আর প্রত্যেকটি যুবতীকে একটি করে চাকু ধরিয়ে দিল ওয় কালাত এবং তারপরে বললো ওখর আলি হিননা ইউসুফকে আড়ালে রাখা হয়েছিল ইউসুফ বললো যে এখন তুমি বেরিয়ে আসো এই মহিলাদের সামনে ফালাম্মার আই নাহু এ মহিলারা যখন ইউসুফ আলী ইসলামকে দেখলো আকবর নাহু তখন বিশ্ব অভিভূত হয়ে পড়ল। হতভম্ব হয়ে পড়ল যে একু সুন্দর ছেলে এরকম সুন্দর মানুষ হয় কোনোদিন তো আমরা দেখিনি এরকম মানুষের মধ্যে হন আর ফল কাটতে গিয়ে খেয়াল নেই ফল না কেটে প্রত্যেকেই নিজ নিজ হাতের আঙুল কেটে ফেলেছে ওকলনা হাশ আলিল্লাহ এবং তারা বলল যে কে তো আশ্চর্যের বিষয় আল্লাহ আমাদের রক্ষা করুন মাহাজা বাসারা এ তো কোনো মানুষ নয় ইন ইনহাজা ইল্লা করিম এ তো এক সম্মানিত ফেরিস্তা ফেরস্তা যে মানুষ চাইতে সুন্দর এটা নিশ্চিত বিষয় নয় বরং আল্লাফাক রব্বুল আলম কোরআনিকানে বলেছেন ও আলকাদমনা বানি আদম বানি আদমকে আমি সম্মানিত করেছি আল্লাহাক বলেছেন আলকাত খালাক ইনসানফি আহসানে তকবিম মানব জাতিকে সুন্দর অবয়ের সবচাইতে সুন্দর অবয়াবে আমি সৃষ্টি করেছি কিন্তু যাদেরকে দেখেনি তাদের সম্পর্কে যেহেতু ফেরেস্তাদের ধরন গঠন আমাদের জানা নেই সেই জন্য বলার উদ্দেশ্য এদের হচ্ছে যে এই রকম কোনো মানুষ এত সুন্দর পাওয়া যাবে না এই জন্য এত ফেরস্তাদের মতো এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তফসিলের দিকে ফিরে আসছি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 अभावन जीवन जापन धर्म के भूल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 তিনি তাই বলে উদ্দেশ্য ছিল কাজের নিষেধ করে যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নী দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদায় হটপত অটল থাকবে এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে কাজ তার বাংলায় বত্রিশে এরশাদ করছেন ওই মহিলাদেরকে যাদেরকে দাওয়াত করেছিল এবং তাদেরকে দেখিয়ে দিল যে ইউসুফ কত সুন্দর এবং ইউসুফ আমার তিতদাস হলেও তার জন্য আমি কেন পাগল হয়ে গেছি से व्यक्ति जार सम्पर्मा केत्सना कर आवाज तो भूलवार चेस्टा कर ফাস্তা আসাম কিন্তু সে নিজেকে নিষ্পাপ রেখেছে সে বাঁচাবার চেষ্টা করেছে সে কোনো মতে আমার কথাই সে সাড়া দিচ্ছে না ওয়ালাইল্লাম ইয়ফ আলমা আমরও আমি যা তাকে আদেশ করছি তা যদি সে না করে এবং আমার স্বার্থ সিদ্ধি না করে দেয় আমার মনের কামনা বাসনা না পূরণ করে লাইস জানান তাহলে অবশ্যই তাকে কারাগারে বন্ধ করা হবে ওয়ালাইক উনামিনাসাগিরিন এবং সে লাঞ্ছিত লোকদের অন্তর্ভুক্ত হবেই ইউসুফ আল ইসালাম যখন জানতে পারলেন যে আমি যদি এই পাপে লিপ্ত না হই তাহলে আমাকে জেলে যেতে হবে নাহলে আমাকে বড় শাস্তি দেওয়া হবে তখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আজকের যদি কোনো মানুষ হইত তাহলে এই সুযোগ কিন্তু সুবর্ণ সুযোগ মনে করত নির্জনে আর তারপরে রাজপ্রাসাদে যেখানে কেউ খবর নেওয়ার নেই আর যদি কেউ জানতেও পারে তাহলে কোনো রকমের কথা বলার কারো ক্ষমতাও নেই সাহসও নেই সেখানে অসুবিধাটা কি কিন্তু যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে আল্লাহাক যে কোনো স্থানে পাপ থেকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখে যাদেরকে আল্লাহ পাক রবুল আলমিন তার স্পেশাল ছায়া দেবেন কেমতের দিনে যেই দিনে আল্লাহ পাকের এই হাস ছায়া ছাড়া অন্য আরেকটি হাদিস রয়েছে তার আরো ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না তার মধ্যে একজন যেই ব্যক্তি রা আতো ইমরা আতুন এমন এক ব্যক্তি যেই ব্যক্তিকে এমন এক সুন্দরী সুশ্রী রমনী আহ্বান করছে ডাকছে অসৎ যার কাছে নেতৃত্ব রয়েছে ও জামাল এবং সৌন্দর্য রয়েছে সব রকমের আকর্ষণ রয়েছে কেউ কোন কথা বলতে পারবে না কেউ কোন রকমের যে কোন সাহস করবে শাস্তি দেওয়ার বা মারধর করার এইরকম কোনো আশঙ্কা নেই সাকালা তারপরেও বলছে যে আমি আল্লাহকে ভয় করে কোনো শক্তি নাই আমাকে করতে পারবে এবং আকর্ষণ রয়েছে এই সৌন্দর্যতার কিন্তু আমি আল্লাহকে ভয় করি এদেরকে আল্লাহ ফকরবুল আলামিন আরসের ছায় জায়গা দেবেন আল্লাহ ফকরব্বুল আলমিন এরশাদ করছেন যে ইউসুফ আলাইসাল্লাম তখন বললেন রব্বিশ হে আমার প্রতিপালক আর সেই জন্য আহাব্য এলাইয়া আমার কাছে বেশি প্রিয় উন আনি ওই গোনার চাইতে ওই পাপের চাইতে অশ্লতার চাইতে দিকে এরা আহ্বান করছে ওয়াইল্লা কায়দা হন এদের চক্রান্তকে যদি আমার থেকে আল্লাহ দূরে না রাখেন আসবো না। তাহলে আমি এদের দিকে আকৃষ্ট হয়ে পড়ব। এদের দিকে আমি ঝুঁকে যাব আল্লাহ তুমি গোনার দিকে আমাকে ঝুঁকিয়ে দিও না ওয়াকুমিনাল মিনাল হেলিন এবং আমি অজ্ঞদের দলে সামিল হয়ে যাব আল্লাহ পাক দোয়া কবুল করলেন ইউসুফ আল ইসাল্লামের ফাস্তা যাব আলহ রব্বাহু তার প্রতিপালক তার দোয়া কবুল করলেন ডাকে সাড়া দিলেন ফাসারা ফান হোকায়দা হন্না সুতরাং তার থেকে নারীদের এই ছলনা ষড়যন্ত্রকে আল্লাহ পাক দূরে রাখলেন ইন্নাহু আসামিউল আলিম নিঃসন্দেহ আল্লাপাক সব কিছু শুনেন আর সকলের কথা শোনেন সকলের ডাকে সাড়া দেন আল আলিম এবং সব কিছুই জানেন আল্লাপাকে সাদ করছে সুম্মাবাদা আলহামিমবাদ মারাউল আয়াত তারা এসব নিদর্শনগুলি দেখে নেওয়ার পরেও তাদের জন্য এটাই সুস্পষ্ট হইল যে লায়াস জনুন না একে কারাগারে বন্ধ করতে হবে একে কারারুদ্ধ করতে হবে হাত তাহীন কিছু দিনের জন্য অর্থাৎ জোলেখের স্বামী আজিজ দেখল যে এই সময় এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে যে যদি ইউসুফ আমার বাড়িতে থাকে তাহলে কোনো মতে জোলেখাকে আর ফেরানো যাবে না সুতরাং এই সময় একে দূরে রাখার একটি হচ্ছে রাস্তা যে একে জেলে বন্ধ করে দেওয়া হোক আর জেলে বন্ধ হয়ে গেলে আর কোনো যোগাযোগ থাকবে না সম্পর্ক থাকবে না আর ধীরে ধীরে সে ভুলে যাবে আর এই প্রেমের কথা ধীরে ধীরে তার অন্তর থেকে মুছে যাবে আল্লাহ ফকরাবুল আলমিন প্রেশাদ করেছেন মিমবাদ মারা উল আয়াত এসব নিদর্শন সময় দেখে নেওয়ার পরে অর্থাৎ বুঝতে পারার পরেও যে ইউসুফ আলী ইসাল্লাম চরিত্রবান এবং ইউসুফ আলী সাল্লাম ভালো ছেলে আয়ের দ্বারা এই রকমের কাজ হতে পারে না দোষ আমার স্ত্রীর তারপরেও তাকে জেলে বন্ধ করা হয়েছিল ওদা খালা মাহা হুসিজ ফাতায়ান কালা আহমা ইন্নি আরানি আসিরু খামরা ও কাল আখর ইন্নি আরানি আহমেদা তাকুল উত্তাই নব্বে নি ইন্না নাম আল মোহসেন ইউসুফ আলী সালাম যখন জেলে গেলেন তার সাথে আরও দুজন যুবক জেলে গিয়েছিল কাল আহ দহমা দুজনের একজন বলল ইন্নি আরানি আসুর খামরা আমরা দুইজনের স্বপ্ন দেখেছি দুই রকম স্বপ্ন আমি স্বপ্নে দেখছি যে আমি যেন তৈরি করছি ফলের রস বের করে আমি মদ তৈরি করছি আরেকজন বললো এমনি আরানি আসি খুবজা আমার মাথার উপর রুটি উঠিয়ে রয়েছে রুটি ডালি বা রুটির পাত্র আমি উঠিয়ে রেখেছি তা কল তৈরম আর সেই রুটি ছিঁড়ে ছিঁড়ে পাখিতে খাচ্ছে নববে না তাও এই স্বপ্নের বিবরণ সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেন ইউসুফ ইন্নানিন আপনাকে আমরা তো মনে করছি যে বড় সৎকর্মশীল মানুষ আপনি খুব ভালো মানুষ ইউসুফ আলী ইসলাম কাল্লা ফরুল বিশেষ জ্ঞান দান করেছিলেন বিশেষ ক্ষমতা দান করেছিলেন এই স্বপ্নের বিবরণ সম্পর্কে কাল তখন বলেন ওহম বিল আখের তহমকে আফের বোন বললেন ইউসুফ আলী সাল্লাম যে তোমাদের কাছে যে খাবার আসবে যেই খাবার তোমাদেরকে জেলে দেওয়া হয় এই খাবার আসার আগে আগে ইল্লা নব্বা তো তাও লেহি এই স্বপ্নের বিবরণ আমি তোমাদেরকে জানিয়ে দেবো কাবুল ইয়াতিয়াকুমা তোমাদের এই উভয়ের কাছে খাবার আসার পূর্বেই অর্থাৎ বেশি সময় আমাকে লাগবে না কিছুক্ষণের মধ্যে তোমাদের খাবার আসার আগে আগে তোমরা তোমাদের স্বপ্নের বিবরণ জানতে পারবে যাহে কম ইমা আল্লা মানি কারণ এই স্বপ্নের বিবরণ এমন এক বিদ্যা যা আমাকে আমার প্রতিপালক শিখিয়েছেন ইননি তারাক্ত মিল্লা কমন এক জাতির আদর্শকে আমি ছেড়ে দিয়েছি লাই মিনু না বিল্লা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না অহম বিলা আখেরা তহম কা ফেরুন আর যারা পরকালকে অস্বীকার করেছে তাহলে যারা পরকালকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে তাদের দিনকে প্রত্যেক নভি এবং রসুলগণ ছেড়েছেন তার একজন হচ্ছেন ইউসুফ আলী ইসলাম যার ঘোষণা এখানে করেছেন তিনি واتبعت ملة ابراهيم و اسحاق ويعقوب ما كان لنا ان نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن اكثر الناس لا يشكرون ار আমি অনুসরণ করব আমার পূর্বপুরুষ দের আদর্শ আর তারা হলেন ابراہیم عليه السلام ইসহাক عليه السلام ইয়াকুব আমর আব্বা ما كان لنا ان نشرك بالله من شيء হতে পারে না যে আল্লাহর সাথে কোন জা আলিকমিন ফদুল্লাহ আলীনা এটি হচ্ছে আমাদের আল্লাহ পাক রব্বুল আলমের বিশেষ অনুগ্রহ ও আলান্নাস আর মানব জাতির ওপর আল্লাহ পাকের অনুগ্রহ যে মানব জাতিকে যুগে যুগে নবীর রসুল পাঠিয়ে তৌহিদের জ্ঞান দান করেছেন এবং শির থেকে সতর্ক সাবধান করেছেন ও আলাকিন আস লায়াস করুন তবে অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে যে তারা আল্লাহ পাখের কৃতজ্ঞ হতে চায় না শুক্র আদে করতে চায় না এবং তারা সিরকি বিদাতে লিপ্ত হয় আল্লাহ পাখের সাদ করেছেন ইয়া সাহেব আসিজিন আর বাবু মু আমি কাহার ইউসুফ আলি ইসলামের কথা এগুলি ইউসুফ আলি ইসলাম জেলের মধ্যে ইসলামের দাওয়াতা শুরু করলেন দেখলেন অনেক মুশ্রিকরা রয়েছে অনেক বিদিন রয়েছে অনেক কাফের রয়েছে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নাই তাদের মাঝে দাওয়াতি কাজ শুরু করলেন এবং বললেন যে হে জেলে আমার দুই সাথী ইয়া সাহেব আসিজিন আ আর বাবু মুতা খের আমিল্লাহুল ওয়াহিদুল কাহার আচ্ছা বলতো যদি बहु मालिक, थाके। तो शे मालिक, मालिक एक जीनी, जीनी थे तो से बहु मालिक विभिन्न धरण मालिक हवाटा भलो ना अमिल्लादुल कहार अथवा एक आल्ला एकक जिन एक््रांत प्रबल तर शक्ति प्रतापशाली जिन से आल्लांदी भलो आल्ला फकरबुल आलमीन एकमत्र जरा विश्वास रेखे तरह शांति जीवन रही है पक्षान जरा अनेक देव देवी देवी अनेक उपास्य अनेक अलि बुजुर्ग के उपास्य बनिए फेले ते सकल के खुशी करते चाय তাদের পেরেশানি আর তাদের অশান্তির শেষ নেই আল্লাহকে বাদ দিয়ে যে সব তোমরা ইবাদত করছো এগুলি হচ্ছে নাম যে নামগুলি তোমরা আবিষ্কার করেছো মানাত এই ধরনের নাম সম্মি তুমা আবাহুম তোমরা এবং তোমাদের পুরো পুরুষরা নাম লিখে নিয়েছো মানজাল আল্লাহমিন সুলতান এসবের দলিল প্রমাণ আল্লাহ পাক কখনো নাজিল করেননি শির কের ধর্ম আল্লাহ পাক কখনো নাজিল করেননি এন এল হুকমা ইল্লাহ ফায়সালার মালিক একমাত্র আল্লাহ বিচার একমাত্র আল্লাহর চলবে আমারা আল্লাহ তাবদু ইল্লা ইয়াহু আল্লাহ পাক আদেশ করেছেন যে একমাত্র তার ইবাদতবন্দি করবে জালিকা দিনুল কাইম আর এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন একমাত্র আল্লাহ পাকের ইবাদত করা তৌহিদকে জীবনের সার্বিক ক্ষেত্রে প্রতিষ্ঠা করা এটি হচ্ছে আল্লাপাকের সুপ্রতিষ্ঠা দিন এটি হচ্ছে দিন কায়েম করা দিন কায়েম করা মানে গদি দখল করা নয় দিন কায়েম করা মানে কোনো ক্ষমতার অবসান ঘটানো নয় আর নিজে ওপরে চলে যাওয়া নেতৃত্বে চলে যাওয়া নয় বরং দিন কায়েম করা মানে হচ্ছে যে একমাত্র আল্লাহ পাককে শেষ দেওয়া হবে একমাত্র আল্লাহফাক রব্বুল আলমীর এবাদতবন্দিগী হবে একমাত্র আল্লাহ পাক রব্লুল কে ডাকা হবে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা হবে না ওয়ালাকিনা আকসারান্ন আলমন তবে অধিকাংশ লোক জানে না যার ফলে তৌহিদে উলুহিয়াত আল্লাহ পাকের এবাদত বন্দিগীর ক্ষেত্রে একত্র প্রতিষ্ঠা না করে বড়ো বড়ো কথা এবং নেতৃত্ব পর্যন্ত পৌঁছিব এসব স্বপ্ন অনেকেই দেখতে থাকে আল্লাহ পাক বলছেন ইয়াসিবাসি রব্বাহু হামরা ইউসুফ আল ইসাল্লাম বললেন সেই স্বপ্নের বিবরণ যে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে হে জেলের দুই সাথী তোমাদের দুইজনের একজন তার মণিবকে মদ পান করাবে মদ নিয়ে এসে মদ পান করাবে এবং সেই ব্যক্তি মুক্তি পাবে জেল থেকে ওয়াম্মাল আহার আর পক্ষান্তরে আরেক ব্যক্তি ফায়ুস্লাব তাকে শুলে চড়ানো হবে ফতাকুলুত্তর মির রাসে এবং তার মাথা থেকে মাথার খুলি পাখি নুচে নুচে খাবে কোদিয়াল আমরুল্লেজি ফি হে তাস্তাফতিয়ান যে সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করছিলে সে সম্পর্কে ফয়সালা হয়ে গেছে এখানেই আমি আমার তফসির আজকে শেষ করছি আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদেরকে নেকামি তৌফিক দান করেন এবং সমস্ত অনিষ্ট থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন আল্লাহাক আমাদেরকে তার দিনকে প্রতিষ্ঠিত করা যেন তৌফিক দান করেন এবং এই দিনকে আল্লাহ ফাকর্বুল আলমিন তার জমির যেন শক্তিশালী করেন সিরকে আল্লাহাক কুফরীকে আল্লাহাক যেন নির্মূল করেন সুবহানা রব্বেকার রব্বিল ইস্তামসিফুল সালাম আলমুরসলীম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন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 আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা